বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল এক তরুণ শিল্পীদের কণ্ঠে একগুচ্ছ মনকারা সঙ্গীতের অডিও অ্যালবাম আন্নুর অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন আবদুল্লাহ আল মামুন আবু নাইম ইমরান হোসাইন আবু সাঈদ আনোয়ার হোসাইন সামিউল হক ও গোলাম কিবরিয়া গানের কথা ও শুরু করেছেন ইমরান হোসাইন অ্যালবামটির দিক নির্দেশনায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি সুলাইমান সাহেব সঙ্গীত পরিচালনায় ইমরান হুসাইন সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব কৃতজ্ঞতায় হজরত মাওলানা আবদুল্লা সাহেব ও মাওলানা সামিউল হক সাহেব সার্বিক সহযোগিতায় ছিলেন মাহবুবুল আলম ও জাকির হুসাইন অ্যালবামটি প্রযোজনা ও পরিবেশনায় জামিয়া আবু হুরায়রা রদিউল্লাহ তালানহু কৌমি মাদ্রাসা মেলান্দ জামালপুর শব্দগ্রহণে হৃদম প্লাস ডট কম বাই এক পুরানা লাইন ঢাকা আর উপস্থাপনায় ছিলাম আমি ইমরান হোসেইন আপনাদের আগামী দিনগুলো হোক সুন্দর ও কল্যাণময় আজ এপর্যন্তই কথা হবে আগামী কোনো অ্যালবামে আল্লাহ হাফিজ